শেখ আহমেদিতাসাল্লামের প্রতি অবাধ্যতার প্রকারভেদ নিয়ে আলোচনা করছিলাম আগের দর্শে শিরক আকবর এবং কুফরা আকবর নিয়ে আলোচনা করা হয়েছে যারা জাহার নামে যাবে তাদের মধ্যে তৃতীয় শ্রেণী হল গুনাহাগার মুসলিম মুসলিম কাদের বলা হবে মুসলিমের সংজ্ঞা কী আহমসুল্লাহজামাআ কাদের কাদের মুসলিম বলেছে তা নিয়ে আমরা পূর্বেই আলোচনা করেছি যদি কোনো গুনাগার মুসলিম গুনাহ থেকে সত্যিকার অর্থে তাওবাহ করে এবং এমন অবস্থায় আল্লাহ সুবাহন হুমাতআলার মুখোমুখি হয় তাহলে আল্লাহ সুবাহন হাত ক্ষমাশীল তিনি আর রহমানুর রহিম তিনি গফুরুর রহিম তিনি শুধু ক্ষমা করেন না বরং যারা তাওবাহ করে তিনি তাদের ভালোবাসেনও আল্লাহ সুবাহমাশীল তিনি তবাকারীদের ভালোবাসেন এবং তাদের আমল সকল পাপ মুছে ফেলে তা নেকি দিয়ে পূর্ণ করে দেন যদি কোনো গুনাহগার মুসলিম আগে তাওবাহ না করে তাহলে কি হবে সে মুসলিম সে তাওদ ও রিসালাতে বিশ্বাসী ছিল সে কুফর ও শির্ক আকবর করেনি কিন্তু সে গুনাহ করেছে তার কিছু গুনাহ হয়তো কবিরা গুনাহ আর কিছু হয়তো অপেক্ষাকৃত কম গুরুতর গুনাহ কিন্তু সে তওবা করেনি এমন ব্যক্তির আমলের হিসাব হবে মিজানে তার নেক আমল ও গুনার ওজন করা হবে যদি তার নেকে আমলের ওজন গুনাহের চেয়ে বেশি হয় তাহলে সে জান্নাতে যাবে কিন্তু তার গুনাহ যদি নেক আমলের চেয়ে বেশি হয় তাহলে কি হবে আমাদের এই আলোচনা এমন মুসলিমদেরকে নিয়েই আল্লাহ সুবাহন ত আওয়া বলেন সমন সাকুলত নুহু فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون سورة المؤمنون اكشدوء ابن اكشدين الله سبحانه وتعالى ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون سورة الأعراف নয় আর যাদের পাল্লা হালকা হবে তারা হবে সেই সব লোক যারা নিজেদের ধ্বংস ক্ষতিগ্রস্ত করেছে কারণ তারা আমার নিদর্শন সমূহকে প্রত্যাখ্যান করত এবং তিনি বলছেন অতপর যার পাল্লা ভারী হবে সে তো লাভ করবে এক চির সুখের জীবন আর যার পাল্লা হালকা হবে তার আবাস হবে হাউ কোরআনে এরকম বহু আয়াত আছে যেখানে মুসলিমবান্দার পাপ পুণ্যের পরিমাণ কম বেশি হলে তার শেষ গন্তব্য কী হবে তা আল্লাহ সুবাহ হুয়া তালা পরিষ্কার জানিয়ে দিয়েছেন এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে শাইখুল ইসলামিম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ এর ফতোয়া সমগ্রের দশম খণ্ডে আগ্রহীরা তা দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ যদি আপনার পুণ্যের পরিমাণ বেশি হয় তাহলে আপনি জান্নাতি হওয়ার সৌভাগ্য লাভ করবেন আর যদি পুণ্যের চেয়ে কবিরা এবং সগীরা গুনার পরিমাণ বেশি হয় তাহলে সরিয়ার পরিভাষায় আপনি হবেন এমন একজন যাদের বলা হয় মাসিয়া যাদের পরিণতি নির্ভর করবে মহান আল্লাহ সুবাহান্লার ইচ্ছার উপর অবশ্যই সব কিছুই মহান আল্লাহ সুবাহান ইচ্ছাধীন তবে এখানে আলাদা করে তা বলার অর্থ হলো এমন মানুষদের আল্লাহ সুবাহন মত আলা চাইলে মাফ করেও দিতে পারেন আবার মাফ না করে জাহান্নামেও পাঠাতে পারেন এটাই হলো মশিয়া এর অর্থ এমন লোকেরা আল্লাহর ক্ষমা পেতে পারেন কিংবা শাস্তিও পেতে পারেন আল্লাহর শাফায়াত পেতে পারেন অথবা আল্লাহর ইচ্ছায় রসুলদের শাফাহাত পেতে পারেন রসুলদেরকে শাফায়াত দেয়া হয়েছে এমন কি কোরআনুল করিমও কারো কারো পক্ষে শাফায়াত করতে পারে সহি হাদিফে বর্ণিত হয়েছে যে ব্যক্তি দুনিয়াতে সুরা বাকারাহ এবং আল ইমরান তিলাওয়াত করত শেষ বিচারের দিন এই দুটি সুরা তার পক্ষে সাফায়াত করার জন্য বিশাল মেঘের মতো হাজির হবে অন্য বর্ণনায় এসেছে এই দুটি সুরা পাখির মতো কলরব করতে করতে তাদের পাটকারীদের পক্ষে হাজির হবে তাহলে কার কার তরফ থেকে সাফায়াত পাওয়া যাবে বিচারের দিনে অবশ্যই আল্লাহ সুবাহন তালা সাফায়াত দেবেন সেই সাথে রসুল্লাহ সাল আলি আসাল্লাম এবং কিছু পূর্ণবান মুমিন বান্দা আল্লাহর ইচ্ছায় শেফায়াত করবেন ফেরিস্তাগণ শহীদগণ এবং কিছু সাধারণ নেক্কার মুসলিম সাফায়াত করবেন এছাড়া শিশুরা তাদের পিতামাতার জন্য সাফায়াত করবে সাউন হাজরে আসওয়াদের পাথর সাফায়াত করবে শেফায়াত করবেন আরাফার ময়দানে হাজির হওয়া ব্যক্তিরা এর সবগুলোই সেহ হাদির দ্বারা প্রমাণিত এত সব সাফায়াত করার পরেও যদি কোনো ব্যক্তি রক্ষা না পায় আমরা দোয়া করি আমাদের কারোরই এমন পরিণতি না হয় এবং আমরা আশা রাখি হিনশা আল্লাহ আমরা সবাই এই করুণ পরিণতি থেকে রেহাই পাব তো যা বলছিলাম যদি কোনো ব্যক্তি রক্ষা না পায় তাহলে আল্লাহ সুবাহ হওয়া তাহলে তাকে নির্দিষ্ট কিছু সময়ের জন্য জাহান্নামে নিক্ষেপ করবেন জাহান্নামের আগুনে পুরে পুরে সে তার অপরাধের প্রায়শ্চিত্ত করবে তার গুন মাফ হবে তারপর এক সময় আল্লাহ সুবাহনতলা তাকে জাহান্নাম থেকে তুলে চিরসুখের জান্নাতে স্থান দেবেন নসলুল্লাহ সালাম তৃতীয় ব্যক্তি হল এমন কোনো ব্যক্তি যে ছোট শির্ক নিয়ে আল্লাহ সুবাহন তাল্লার সামনে মুখোমুখি হবে এটি একটি বিপজ্জনক শ্রেণী ছোট শির্ক নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হওয়া ব্যক্তিদের পরিণতি কি হবে বড় শির্কের মতো ছোট শির্ক ব্যক্তিকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয় না একজন মুসলিম যদি ছোট শির করে বসেন তারপরেও তিনি মুসলিম থাকবেন তার ইমান চলে যাবে না কিন্তু আমাদের জানতে হবে ছোট শির্ক আসলে কি। ছোট শির্ক বা শির্কুল আসগর হলো এমন কিছু যা মানুষকে বড় শির্কের দিকে নিয়ে যায় যা বড় শির্কের রাস্তা খুলে দেয় কুরআন সুন্নাতে যা কিছুকে শির্ক বলে আখ্যায়িত করা হয়েছে কিন্তু যেগুলো বড় শির্কের পর্যায়ে পড়ে না সেগুলোকে ছোট শির্ক গণ্য করা হয় রসুল্লাহ সাল আলিমসাল্লাম বিভিন্ন বিষয়ে ছোট শিখ হিসেবে আখ্যায়িত করেছেন খুব স্পষ্টভাবে আমাদের জানিয়ে দিয়েছেন এই এই কাজগুলো ছোট শির্কের অন্তর্ভুক্ত হাদিফে যেসব শিল্পের আলোচনার সময় নির্দিষ্টতা বোঝাতে আল যুক্ত হয়নি সাধারণত সেগুলো ছোট শিল্পের মধ্যে পড়ে আর যেসব ক্ষেত্রে নির্দিষ্টভাবে আলযুক্ত হয়ে আর শির্ক বলা হয়েছে সাধারণত সেখানে শির্ক আকবর বোঝানো হয়েছে অর্থাৎ যেসব হাদিফে শুধু শির্ক বলা হয়েছে সাধারণত সেখানে ছোটো শির্কের কথা বোঝানো হয়েছে সাহাবায় কেরাম রাদ আল্লাহ আইনহুম যেসব কাজকে ছোট শীর গণ্য করেছেন আমরাও সেগুলোকে ছোট শির্ক গণ্য করি এ ব্যাপারে আমরা তাদের ব্যাখ্যা ও বুঝ গ্রহণ করি ছোট শির্কের একটি উদাহরণ হলো আল্লাহ সুবাহনমতা আলা ব্যতীত অন্য কারো নামে শপথ করা এর আগে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম এছাড়া মাশা আল্লাহ ওয় এর মতো বক্তব্যগুলো ছোটো শির্কের অন্তর্ভুক্ত অর্থাৎ এমন বলা যে যা আল্লাহর ইচ্ছা এবং আপনার ইচ্ছা বা আপনি এবং আল্লাহ না থাকলে আলাইকা আমি ভরসা করছি আল্লাহর উপর এবং আপনার উপর এই ধরনের বক্তব্যগুলো ছোট শির্ক যদি কেউ বলে আমি আল্লাহর উপর ভরসা করছি এবং আপনার উপর এবং এর মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝায় তাহলে সেটা ছোট শিল্প হিসেবে গণ্য হবে অন্যদিকে কেউ যদি বলে আমি বৃষ্টির জন্য আল্লার উপর নির্ভর করি এবং আপনার উপর তাহলে সেটা বড় শির্ক অর্থাৎ শির্ক আকবর এটি একটি বিপজ্জনক বিষয় তাই এ বিষয়ে আরও কিছু উদাহরণ দিচ্ছি অনেকেই তাদের ঘরের ভিতরে এমন পোস্টার ছবি ক্যালিগ্রাফি বা ফ্রেম রাখেন যেখানে আল্লাহ সুবাহন তায়লা এবং মোহাম্মদ সোল্ল আলহিহাসাল্লামের নাম পাশাপাশি রাখা হয় এটা এক ধরনের ছোটো শিল্ক কুরআের আয়াত এবং আল্লাহর নাম কিংবা রসুল্লাহ সালুল্লাহ আলহি ওয়সাল্লামের নাম দেয়ালে বা অন্য কোথাও ঝুলানোর বৈধতা নিয়ে সমসাময়িক ও লামায়কেরাম আলোচনা করেছেন কেউ কেউ বলেছেন এমন করা জায়েজ নয় এটি হারাম কারণ এর মাধ্যমে পুরাণের আয়াতের এবং আল্লাহর নামের অসম্মান করা হচ্ছে কারণ ঘরে ঝুলিয়ে রাখা হলে এমন ফ্রেম বা ছবিকে অবহেলা করা সম্ভাবনা থাকে অনেকে বলেছেন যে এটি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটিও বিবেচনা করা দরকার आर क्यों क्यों एटी अर्थात एम कि झोलानो मु बा अर्थात बैध अब क्यों एमन उत्तम यहरण कि नाता को मत ग्रहण करबें सेटार प्रभाव आते जरा हाराम मन करें तर दलिल अत शक्त ना तई मन करी क्यो हूलते आपनी दलिल शक्त नए कमुक अमुक आलिमरा तो एके हराम এর জবাবে আমি তাদের সমতুল্য এমন আলিমদের কথা দেখাতে পারব যারা এটার অনুমতিও দিয়েছেন কোনো আপত্তি করেননি আমি বলবো কোরআনের আয়াত বা হাদিফ দেয়ালে টাঙিয়ে কেউ যদি রিমাইন্ডার হিসেবে ব্যবহার করতে চায় তাহলে তাইনশা আল্লাহ উত্তম হবে হারাম নয় যদি এমন করা উত্তম হয় তাহলে কেন এখানে আমি এ নিয়ে আলোচনা করছি আমরা আসলে আল্লাহর নাম এবং রসুল উল্লাহ সাল আলি আসাল্লামের নাম পাশাপাশি একই সাথে উল্লেখ করার ব্যাপারে ফোকাস করতে চাই আজকাল আপনি এমন অনেক ছবি ফ্রেমের ডিজাইন কফির মগ ঘড়ি ইত্যাদি দেখতে পাবেন যেখানে আল্লাহ সুবাহ তলা এবং রসুল উল্লাহ সল্লাহ আলহিম নাম পাশাপাশি লেখা এটি এক ধরনের ছোট শির্ক ভাবে চলতে থাকলে একসময় মানুষের মনে এমন একটি ধারণা সৃষ্টি হয় যে আল্লাহ সুবাহন তলা এবং মুহাম্মদ সল্লু আলহিম আসাল্লাম একই ধরনের মর্যাদার অধিকারী আল্লাহ এবং আপনার উপর ভরসা করি আপনি এবং আল্লাহ না থাকলে আল্লাহর ইচ্ছা আর আপনার ইচ্ছা হলে এই ধরনের কথাগুলো বলা যেমন ছোট ছোটো শির্কেমনিভাবে আল্লাহ ও রসুল্লাহ সাল্লিহসাল্লামের নাম পাশাপাশি লেখাও ছোট শির্ক তবে একদিকে আল্লাহর নাম এবং অন্যদিকে রসুল্লাহ সাল্লু আলিহ্লামের নাম লেখা যাবে অথবা আল্লাহর নামের নিচে রসুল্ল সাল আলিহাস্লামের নাম লেখা যাবে কিন্তু পাশাপাশি নয় একই সাথে নয় একই পর্যায়ে নয় একজন ব্যক্তি রসুল্লাহ সাল আলী ওসাল্লামকে বলল মাশা আল্লাহ ও যা আল্লাহর ইচ্ছা এবং আপনার ইচ্ছা রসুল্লাহ সাল আলী আসাল্লাম তখন এর প্রতিবাদ করে বললেন কুল ওয়াহদা। তুমি আমাকে আল্লাহর সমকক্ষ কিংবা অংশীদার বানাচ্ছ বলো মাশাল আল্লাহ কে বল যা এক আল্লাহর ইচ্ছা আর একটি হাদিফে রসুল্লাহ বলেছেন কখনো বলবে না যে আল্লাহর ইচ্ছা এবং আপনার ইচ্ছা বুখারি শরীফের একটি অধ্যায়ের শিরোনাম দিয়েছেন বাবু মনে আছে আমরা এর আগে আলোচনা করেছিলাম ইমাম বুখারি রমাম লহ কত প্রজ্ঞার সাথে অধ্যায়গুলো শিরোনাম ঠিক করতেন ইমাম বুখারি শিরোনামের মাধ্যমে অনেক কিছু প্রকাশ করতেন তার বাছাই করা শিরোনামগুলোর মধ্যেও অনেক এলিম লুকিয়ে আছে মা শা লহ ও শিক্তা যা আল্লার ইচ্ছা এবং আপনার ইচ্ছা এই ধরনের কথা কেন বলা যাবে না তা নিয়ে ইমাম বুখারি একটি আলাদা অধ্যায় করেছেন ছোট শিল্কের আরেকটি উদাহরণ হলো রিয়া যেমন মানুষকে দেখানোর জন্য ইবাদত করা যেমন অন্যকে দেখানোর জন্য সুন্দর করে দীর্ঘ সময় নিয়ে সলাত আদায় করা অন্যকে শোনানোর জন্য সলাতে নিজের তিলাওয়াতকে সুন্দর করা এর সবগুলোই ছোট শিরকের অন্তর্ভুক্ত যারা ছোট শির করে তারা কি মাসিয়ার অন্তর্ভুক্ত হবে আসলে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা এতক্ষণ আলোচনা করলাম উত্তর যেন সহজে বোঝা যায় সেজন্য বেসিক আলোচনাটা আমরা এতক্ষণ দেখলাম এখন প্রশ্ন হলো যেভাবে গুনাহার মুসলিমরা মাসিয়া হিসেবে বিবেচিত হবে সেভাবে কি ছোট শির্ককারীরা মাসিয়ার অন্তর্ভুক্ত হবে যেসব লোকেরা ছোটো শির্কের গুনাহ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে তাদের পরিণতি কি হবে এই হলো আমাদের প্রশ্ন ধাপে ধাপে প্রশ্নের উত্তর দেয়া যাক মনোযোগ দিয়ে শুনুন বিষয়টি একটু জটিল তাই ভালোভাবে লক্ষ্য করুন আমরা কাদের মাসিয়া বলেছিলাম মনে আছে আরও একবার মনে করিয়ে দেই হাসরের ময়দানে কোনো মুসলিমের আমল হিসেব নিকেশ করার পর যদি দেখা যায় তার গুণার চেয়ে নেক আমল অনেক বেশি তাহলে সে জান্নাতে যাবে। কিন্তু যদি গুণার পরিমাণ নেক আমলের চেয়ে বেশি হয় তাহলে তাকে মাসিয়াহ গণ্য করা হবে অর্থাৎ হয় এমন কি নির্দিষ্ট সময়ের জন্য যাহার নামের আগুনে পুড়ে সে পাপের প্রাশ্চিত্য করবে তারপর জান্নাতে যাবে অথবা আল্লাহ সুবাহনমত আলা তাকে ক্ষমা করে দেবেন অথবা কোনো সাফায়াতকারী সাফায়াতের মাধ্যমে সে মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ বোঝা গেল কারা মাসিয়াহ এখন আমাদের মূল প্রশ্নে ফিরে আসি যেসব মুসলিম ছোট শির করে তারা কি মাসিয়ার অন্তর্ভুক্ত ইজমা হলো যেসব মুসলিম ছোট শির করে তারা কাফির নয় মুসলিম একইভাবে এটা ওই ইজমা যে যে মুসলিম ছোট শির্কের কারণে জাহান্নামে যাবে তাহলে সে চিরকাল জাহান্নামে থাকবে না গুনামাফ হয়ে গেলে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে তাহলে ছোট শির করা মুসলিমরাও কি মাসিয়া হিসেবে গণ্য হবে শেখুল ইসলামীবন তাইমিয়া রহমাহ এর বইগুলো পড়লে আপনি দেখতে পারেন তিনি কিছু জায়গায় বলেছেন ছোট শিরকারীকে আল্লাহ ক্ষমা করবেন না ছোট শিরকারী মাসিয়ার অন্তর্ভুক্ত নয় এবং তাকে শাস্তি পেতেই হবে অবশ্যই সব কিছুই আল্লাহর ইচ্ছাধীন আল্লাহ চাইলেই যে কাউকে মাফ করে দিতে পারেন তিনি আল্লাহ আমাদের তার কিছু ফয়সালার ব্যাপারে ইতিমধ্যে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যেমন তিনি আমাদের জানিয়ে দিয়েছেন যে যারা শির্প করবে তাদের শাস্তি হলো জাহান্নামের আগুন সুতরাং ইবুতাইমিয়া রহমাউল্লাহ এবং অন্যান্য আরো আলিমদের মত হল ছোট শিরকারীদের অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে সগিরাহ এবং কবিরা গুনাকারীরা মাসিয়ার অন্তর্ভুক্ত হলেও ছোটো শিরকারীরা মাসিয়ার অন্তর্ভুক্ত নয় তাদের এই দাবির প্রধান দলিল হচ্ছে কুরআনের এই আয়াত সুরসার আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবান নিশ্চয়ই আল্লাহ শির্ক করার গুণা ক্ষমা করেন না তাছাড়া যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দিবেন এই আয়াতে আল্লাহ সুবাহনত আলা বলেছেন তিনি তার সাথে শির করার গুণা ক্ষমা করবেন না শির্কের চেয়ে ছোট অন্য যে কোনো গুণা তিনি ক্ষমা করে দিবেন ইবনুতাই মিয়া রাহমাহুল্লাহ সহ অন্যান্য ওয়েলামাগণ মনে করেন এই আয়াতে আল্লাহ সুবাহনত আল্লাহ শির্ক বলতে বড় শির্ক এবং ছোট শির্ক উভয়কেই বুঝিয়েছেন পার্থক্য হলো ছোট শিরকারীদের আল্লাহ সুবাহনতলা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জাহান নামের আগা ভোগ করাবেন তারপর জান্নাতে ঠাই দেবেন কিন্তু বড় শিক্ষারীদের কোনো ক্ষমা নেই তাদের ব্যাপারে আল্লাহ হসুবহমত আলা বলছেন তারা চিরকাল জাহান নামে থাকবে সিদ্দিক খান আব্দুর রহমান ইবনো কাসিম ইমাম মুহাম্মদ ইবনু আবদুল্লাহ এর কিছু ছাত্র ও অনুসারীরাও একই মত পোষণ করতেন তবে শাইখল ইসলাম ইবনে তাই মিয়া রহমাহুল্লাহ তার ফতোয়া গ্রন্থের আরেক জায়গায় ছোট শিরকে কবিরাগুনা সমতুল্য হিসেবে অগণ্য করেছেন এবং বলেছেন ছোট শিরকারী মাসিয়ার অন্তর্ভুক্ত আল্লাহ সুবাহন তলা এদেরকে ক্ষমা করতেও পারেন আবার ক্ষমা নাও করতে পারেন আল্লাহ সুবাহন ত আয়েলা যেমন বড় শিরকারীদের ব্যাপারে ঘোষণা দিয়ে রেখেছেন যে তাদেরকে তিনি কখনোই ক্ষমা করবেন না তাদের চিরকাল জাহান্নামে থাকতেই হবে ছোট শিরকারীদের ক্ষেত্রে ব্যাপারটি তেমন নয় আল্লাহ সুবাহন আলে চাইলেই তাদের শাস্তি দিতে পারেন আবার চাইলেই তাদের মাফ করে দিতে পারেন মুহাম্মদ ইবনু আলী ইবনে গরিব রহিমাহুল্লহ এই মত গ্রহণ করেছেন তফসিরা আসাদি অধ্যয়ন করলে মনে হবে আসাদিও এই মত পোষণ করতেন ইবনু তাইমিয়া রহিমাহুল্লহ মুসলিম ছোট শিরকারীদের যে মাসিয়ার অন্তর্ভুক্ত হিসেবে গণ্য করেছেন তার দলিল হিসেবে উপস্থাপন করা হয় এই আয়াতটি নিশ্চয়ই আল্লাহ শির করার গুণা ক্ষমা করবেন না তারা বলেন যে এ আয়াতে শির্ক আকবরের কথা বলা হচ্ছে কারণ এই আয়াতের পূর্ববর্তী এবং পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ সব তলা মুশরিক মুনাফিক এবং আহলে কিতাবদের কথা বলেছেন এছাড়াও এ আয়াতের শেষাংশ থেকে মনে হয় যে এখানে বড় শিল্কের ব্যাপারেই বলা হচ্ছে কাজে এ আয়াতের বক্তব্য মূলত শির্ক আকবর বা বড় শিল্কের ক্ষেত্রেই প্রযোজ্য ছোট শিল্পকারী মাসিয়ার অন্তর্ভুক্ত হবে কি হবে না এই বিষয় উপর গভীর ও বিস্তারিত পর্যালোচনা সমৃদ্ধ একটি মাস্টার্স থিসিস হয়েছিল বলে শুনেছিলাম বেশ কিছু সময় আগে যদিও সেটা পড়ার সুযোগ হয়নি আর সম্ভবত ওটা এখনও প্রকাশিতও হয়নি তবে আমাদের বোঝা দরকার যে এটি এমন একটি বিষয়ে যেখানে ইতাইমিয়ার মতো মহান ইমামের দুটি আপাতভাবে সাংঘর্ষিক মত আছে বলে দেখা যাচ্ছে একইভাবে ইমাম মোহাম্মদ ইমনা আব্দুল মাহয়েবের ছাত্র ও অনুসারী আলিমগণ অর্থাৎ নজদিদ আওয়া ইমামের মধ্যে এই ব্যাপারে মতো পার্থক্য আছে আমি দুটি মত এখানে আপনাদের জানিয়ে রাখলাম আপাতত আমরা কোন একটি মত বাছাই করব না আশা করি আলোচনা থেকে আপনারা ছোটো শিল্কের ভয়াবহতা বুঝতে পারছেন আলিমদের একাংশের মতে আপনি যদি ছোট কোনো শিল্ক নিয়ে আল্লাহর স্বামী উপস্থিত হন তাহলে মাসিয়ার অন্তর্ভুক্ত হতে পারেন অর্থাৎ মাফ পেয়ে যেতে পারেন অথবা কিছুকাল শাস্তি ভোগ করে তারপর মাফ পেতে পারেন আবার আলিমদের অনেক অংশের মতে ছোট শির্ক নিয়ে মন আল্লাহর সামনে উপস্থিত হলে আপনাকে কিছু সময় জাহান নামে শাস্তি ভোগ করতেই হবে কাজেই বিষয়টি অত্যন্ত গুরুতর কিছুদিন আগে আমরা ইব্রুমাস রদিউল্লাহ আনহুয়ের একটি উক্তি নিয়ে আলোচনা করেছিলাম তিনি রদিউল্লাহ আনহু বলেছেন আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করার চেয়ে আল্লাহর নামে মিথ্যা কসম করাকে আমি কম গুরুতর মনে করি কারণ আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করা হলো ছোটো শির্ক আর মিথ্যা বলা হল কবিরাগুনা। গুণা কাজেই ছোটো শির্কের চেয়ে কবিরাগুনা অপেক্ষাকৃত কন গুরুতর কাজেই ইবনু মাসিউদ্দুর আল্লাহ আইনহু এর এই উক্তি থেকেও মনে হয় ছোট শিরকারী মাসিয়ার অন্তর্ভুক্ত হবে না কাজেই এ ব্যাপারে খুব সতর্ক থাকা প্রয়োজন মনে রাখবেন আলিমদের অনেকের মতে ছোট শিরকারী মুসলিমকে আল্লাহ সুবাহ ক্ষমা করবেন না তাকে প্রথমে জাহান্নামের শাস্তি ভোগ করতেই হবে ছোট শির থেকে নিজেকে রক্ষা করার একটি দুআ আছে রসুল্লা লেখক বলেছেন যে রসুল্লাহ সাল্লিহসাল্লামের অভাধ্য হবে সে জাহান নামে যাবে আশা করি তার এই কথা তাৎপর্য আপনারা এখন বুঝতে পেরেছেন ছোট শির অত্যন্ত বিপদজনক ও ভয়ঙ্কর এই কারণে বিষয়টি নিয়ে আলোচনা করলে শ্রোতারা খুব ভয় পেয়ে যান ভয়ে তাদের চেহারা রং পরিবর্তন হয়ে যায় মুখে অন্ধকার নেমে আসে ছোট শির কতটা ভয়ঙ্কর এ ব্যাপারে একটি হাদিস উল্লেখ করে আমি শেষ করব। আবু বকর রদি আল্লাহু বর্ণনা করেছেন যে রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে শির্ক অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপর কালো পিঁপড়ার বেয়ে ওঠার মতোই সূক্ষ্ম বা গোপন অর্থাৎ ঘোর অন্ধকার রাতে একটি কালো পাথরের উপর দিয়ে যদি একটি পিঁপড়া হেঁটে যায় তাহলে তা যেমন দেখা যাবে না অদৃশ্য থাকবে ঠিক তেমনিভাবে খুব গোপনে চুপি উম্মার মধ্যে শির্ক প্রবেশ করবে এভাবে গোপনে ধীরে কিন্তু নিশ্চিতভাবে শিখ এই উম্মার ভেতর গহিনে প্রবেশ করবে আর অল্প কিছু মানুষই এটা থেকে রক্ষা পাবে রসুল্লাহ সালু আলহিহিসাল্লামের মুখ থেকে কথা শোনার পর আবু বকর রদি আল্লাহ আনহু ভীত বিহব্বল হয়ে পড়েছিলেন তিনি রসুল্লাহ সালু আলিহ্লামকে তখন ঠিক সেই প্রশ্নটি করেছিলেন যে প্রশ্নটি এখন আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে আবু বকর রদি আল্লাহ আনহু রসুল্লাহ সালু আলি সাল্লামকে এই প্রশ্নটি করেছিলেন কীভাবে আমি এ থেকে বাঁচবো ইয়া রসুল্লাহ তখন রসুল্লাহ সাল আলহিম আসাল্লাম ছোট শিরকের হাত থেকে নিজেকে নিরাপদ রাখার একটি দোয়া শিখিয়ে দেন অল্লাহম্মা ইন্নি আউজুবিকা আন উশ্লিকা বিকা ও আলামু। হে অল্লাহ আমি জ্ঞাত আপনার সাথে শির করা থেকে আপনার নিকট আশ্রয় চাই এবং অজ্ঞাতসারে শির্ক হয়ে গেলে তার জন্য ক্ষমা চাই এই দুয়ার এই অংশ ওয়স্তাগ ফিরুকা লিমা আল আলামু এর অর্থ হলো আমার অজ্ঞাতসারে শির্ক হয়ে গেলে তার জন্য ক্ষমা চাই কারণ ছোট শির্ক একদম চুপিসারে খুব গোপনে মানুষের অন্তরে প্রবেশ করে তার আমলের মধ্যে ঢুকে পড়ে এই হাদিসের দুটি বর্ণনা আবু বকরদ্দল্লাহ আনহু থেকেই আছে এই দোয়াটি মুখস্থ করে নিন লিখে রাখুন এই দোয়া আপনার প্রাত্যহিক জীবনের অংশ বানিয়ে নিন আপনার অভ্যাসে পরিণত করুন নিয়মিত এই তো আপরুন কারণ সগিরা গুনাহ এবং কবিরা গুনাহকারী মাসিয়া আর অন্তর্ভুক্ত কিন্তু ছোট শীতকারী মাসিয়ার অন্তর্ভুক্ত কিনা তা নিয়ে মতো পার্থক্য আছে তাই এটি অত্যন্ত বিপজ্জনক একটি বিষয় আল্লাহ সুবাহন আলাহ কেন রসুল্লাহ সালু আলহিহ্লামের সাথে মুসা আলহিস্লামের তুলনা করলেন রসুল সাল্লা লেখক এখানে একটি আয়াত উল্লেখ করেছেন আল্লাহ সুবাহন আল্লাহ বলেছেন ইলাইকুম আলাইকুম ইলা রাসুলা আমি তোমাদের নিকট পাঠিয়েছি রসুল তোমাদের জন্য সাক্ষীস্বরূপ যেমন রসুল পাঠিয়েছিলাম ফিরাউনের নিকট আল্লাহ সুবাহন আলা বলছেন আমি তোমাদের নিকট সাক্ষী হিসেবে রসুল পাঠিয়েছি তিনি হয় তোমাদের হয়ে হাসরের ময়দানে সুপারিশ করবেন অথবা তোমাদের বিপরীতে সাক্ষ্য দিবেন ফিরাউনের নিকট আমরা যেমন রসুল পাঠিয়েছিলাম ঠিক তেমনি তোমাদের কাছেরও একজন রসুল পাঠিয়েছি সুরা আল মুজাম্মিলের ষোলো নম্বর আয়তে আল্লাহ সুবাহ আলা বলেন ফা আস ফিরাউন উর রসুল কিন্তু ফেরাউন সে রসুলকে অমান্য করেছিল ফলে আমি তাকে কঠিন শাস্তি দিয়েছিলাম আমরা জানি যে ফিরাউনের কাছে রসুল হিসেবে পাঠানো হয়েছিল মুসা আলহিসামকে কিন্তু ফিরাউন তার নিকট প্রেরিত রসুলকে মানেনি তার কথাও শোনেনি এই কারণে আল্লাহ সুবাহনআলা তাকে কঠোর শাস্তি দিয়েছিলেন আল্লাহ এখানে মক্কার কুরআদের বলছেন যেভাবে আমি ফিরাউনের কাছে মূসাকে পাঠিয়েছিলাম সেভাবে তোমাদের কাছেও একজন নবীকে পাঠিয়েছি কেন আল্লাহ সুবাহন তলা এখানে মূসা আলহি সাল্লাসাল্লামের উদাহরণ দিলেন আরও তো অনেক নবী রসুল ছিলেন কেন তিনি রসুল্লাহ সালু আলহিহ্লামের সাথে তুলনা দেওয়ার জন্য নির্দিষ্টভাবে মূরসা আলহিসাল্লাকে বেছে নিলেন এ ব্যাপারে মুকাতিল রহমাহুল্লাহ এর মত হলো মুসা আলহিস্লাসাল্সাল্লাম এবং মোহাম্মদ সাল্লু আলিহ্লামের মধ্যে একটি সাদৃশ্য হলো তাদের সম্প্রদায় তাদের দুজনকেই তুচ্ছতাচ্ছিল্য করেছিল অবজ্ঞা ও ঘৃণা করেছিল কারণ তারা তাদের ঐসব লোকের হাতেই লালিত পালিত হয়েছিলেন যাদেরকে তারা ইসলামের দিকে আহ্বান করেছিলেন ফির আউন নিজেই মুসা আলহিসুয়সাল্লামকে সৎ বাবা হিসেবে লালন পালন করে বড় করেছিল আল্লাহ সুবাহনতলা কুরআনে আমাদের জানিয়েছেন সুরা সুয়ার আয়াত আঠারোতে অল্লাহ আলা বলেন ফিরাউন বলল আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে লালন পালন করিনি এবং তুমি তো তোমার জীবনের বহু বছর আমাদের মধ্যেই কাটিয়েছ একইভাবে শৈশবে মোহাম্মদ সল্লু আলাই্লামকেও লালন পালন করেছিল তার কুরাইশি পরিবার পরে তিনি তাদেরকে ইসলামের দিকে আহ্বান করেন এবং তারা তাকে প্রত্যাখ্যান করে তার দাওয়া অস্বীকার করে আজকেও এমনটা দেখা যায় অনেক বাবা মা আমাকে ফোন করে বলেন আপনি কি আমার ছেলের সাথে একটু কথা বলবেন ও আপনার কথা শুনবে অথবা অনেক ছাত্র ছাত্রী আমাকে বলে আপনি কি আমার বাবার সাথে কথা বলবেন যাতে তিনি আমার বিয়ের ব্যবস্থা করেন কেন এমন হয় অনেক সময় এটা হতে পারে যে একজন মানুষ বাইরের মানুষের সাথে যতটা ফরমাল থাকে নিজ পরিবারের সাথে তেমন থাকেন না এটা স্বাভাবিক কিন্তু এর ফলে দেখা যায় যে পারস্পরিক আলোচনা পরামর্শ কিংবা তর্কের ক্ষেত্রে ওই সংযম গাম্ভীর্য কিংবা মাত্রারোধ কাজ করে না যেটা বাইরের মানুষের ক্ষেত্রে কাজ করে ফলে অনেক সময় অশ্রদ্ধা এবং অসম্মান সীমালঙ্ঘন হয়ে যায় রসুল্লাহ সাল্লাহু আলি সাল্লাম এবং মৌসা আলহিসুসাল্লামের ক্ষেত্রেও এমনটা হয়েছিল তাদের পরিবার তাদেরকে এমনভাবে তার ছিল্ল অসম্মান করেছিল যেটা হয়তো বাইরের লোকেরা ওইভাবে করতো না এই দিক দিয়ে তাদের দুজনের মধ্যে সাদৃশ্য আছে এ কারণেই আল্লাহ সুবাহানহম্মদ আয়েলা এখানে মুরসা আলহিসাল্লামের উদাহরণ দিয়েছেন আবার ফিরাআনের ব্যাপারে আল্লাহ সুবাহানহমদ আয়লা সুরা আল মুজামিলের বাইশ নম্বর আয়াতে বলছেন ফাহদনা হু আহদান কিন্তু ফিরাউন সে রসুলকে অমান্য করেছিল ফলে আমি তাকে কঠিন শাস্তি দিয়েছিলাম মুসা আলহ অবজ্ঞা ভরে প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ ফিরাউনকে তীব্র শাস্তি দিয়েছিলেন প্রচণ্ড বৃষ্টির মাধ্যমে ফিরাআন আর তার সঙ্গী সাথীদের শাস্তি দিয়েছিলেন এই আয়াতের ব্যাপারে ইবনু আব্বাস হরদ আহু এবং মুজাহিদ রাহিমহাম্লাহ বলেন আল্লাহ সুবাহ তালা বৃষ্টির মাধ্যমে ফিরাউনকে কঠিনভাবে পাকরাও করেছিলেন এবং ধ্বংস করেছিলেন এবং আয়াতের মাধ্যমে তিনি কুরআশকে সতর্ক করে দিচ্ছেন তোমরা যদি মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামকে তুচ্ছতাচ্ছন্ন করো প্রত্যাখ্যান করো তাহলে এর চাইতেও কঠোরভাবে আমি তোমাদের পাকড়াও করব। কারণ আল্লাহ মুহাম্মদ সাল্লু আলহিাস্লামকে আরও বেশি ভালোবাসেন মুসে আলহি সাল্লা প্রত্যাখ্যান করার কারণে যদি ফিরাউনের শাস্তি এত কঠোর হয় তাহলে কুরআ যদি বারবার সীমা লঙ্ঘন করে মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের বিরুদ্ধে অবহেলা করতে থাকে চিন্তা করো তাদের শাস্তি কেমন হবে